তুমি তোমার সুমহান প্রতি নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করোয় যিনি সৃষ্টি করেন ও সুঠাম করেন जिन परिमित विकास साधन करें और पथ निर्देश करेंदी उत्पन्न करें धूसर आवर्जन परिणत करें निश्चय पाठ कर फले तुम्हें विस्तृत हईबे আল্লাহ যাহা ইচ্ছা করিবেন তাহা ব্যতীত তিনি জানেন যাহা প্রকাশ্য ও যাহা গোপনীয় আমি তোমার জন্য সুগম করিয়া দিব সহজ পথ উপদেশ যদি ফলপ্রসু হয় তবে উপদেশ দাও যে ভয় করে সে উপদেশ গ্রহণ করিবে يتجنبها الاشقى ارواح উপকৃত করবে যে নিতান্ত হতভাগ্য যে মহা অগ্নিতে প্রবেশ করবে তুমি না মরে فيها ولا يحيا অতঃপর সেখানে সে মরিবেও না বাঁচিবেও না قد افلح من تزكى নিশ্চয় করে واذا ذكر اسم ربه فصلى এবং তাহার প্রতিপালকের নাম স্মরণ করে ও সালাদ পার্থ জীবন কে প্রাধান্য দাও অথচ আখি রাতে উৎকৃষ্ট তর এবং স্থায়ী ইয়ে তো আছে পূর্ববর্তী গ্রন্থে ব্রাহিম ও মূসর গ্রন্থে